সালামু আলাইকুম আলহামুল্লা ওবরকাত আলহামদুলিল্লাহ রবিআ ও সালাম আল্লাহ আশ্রফিলাম সালীন মহাম্মদ আলহি ওয়া সাহাবিহি আজমাইন আমারা যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ দর্শক আমরা আলোচনা করছিলাম সিয়ামের আদব সম্পর্কে সম পালনকারী কি কি আদব অবশ্যই তাকে পালন করতে হবে আর কি কি আদব মোস্তাহাব পালন করা তার জন্য মোস্তাহাব সে দুটি জিনিস আমরা আলোচনা করেছিলাম আমরা গত অধিবেশনে আলোচনা করেছিলাম যে সম পালন অবশ্যই সরৎ আদায়কারী হতে হবে এবং তারা আরো আলোচনা করেছিলাম যে তাকে অবশ্যই মিথ্যা থেকে দূরে থাকতে হবে আরও আলোচনা করেছিলাম যে তাকে অবশ্যই গিবত থেকে দূরে থাকতে হবে এবং বলেছিলাম যে আল্লাহ তালা গিবতের ওপরে কঠিন একটি সাবধান মানে উচ্চারণ করেছেন যে গিবত হচ্ছে মৃত ভাইয়ের গ্রস্ত খাওয়া যেমন একে তো মৃত দ্বিতীয়ত ভাই এর গুস্ত খাওয়া যেমন কঠিন অপরাধ বা সবচেয়ে ঘৃণীত জিনিস একজন মানুষ এ ধরনের করতে পারে না বিশেষ করে সৌম অবস্থায় গিবোধ করলে তার সৌম বিষয়টি হালকা হয়ে যায় এই বিষয়টি জানা থাকা দরকার আমরা জানেন রসুল্লাহ স্বপ্নের যে মেয়েরাজ হয়েছিল সেখানে তিনি দেখেছিলেন আন্না উমারে কৌমিন তিনি সেই রাত্রিতে কোন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন দেখছিলেন যাদের পিতলের নোখ রয়েছে এরা ওই সমস্ত লোক যারা পৃথিবীতে মানুষের ও মানুষের সম্মান হানি ঘটাতো মানুষের গোষ্ঠক্ষেত অর্থ মানুষের গিবোধ করত মানুষের গিবোধ করতো সম্মান হানি ঘটাতো সুতরাং আমরা এক দুইটা জিনিস এখানে আসছে একটা সম্মান হানি ঘটানো অনেক সময় মানুষ আমি সামনেই বলতে পারবো সামনে বলাটাও কিন্তু নিষিদ্ধ কারণ সামনে বলে তাকে অসম্মান করা হয় একটি মানুষকে সামনে যদি অসম্মান করে এটা তার জন্য আরো কষ্টকর হয়ে দাঁড়া সুতরাং সামনে বলা বলতে পারাটাই জায়াজ হবে কথাটা এরকম না আমরা অনেক সময় বলে থাকি যে কথা আমি তার সামনে বলতে পারবো এটা বলাটাও ঠিক না সামনে কেন বলবেন একটা মানুষের মনে খুশির প্রকাশ ঢুকাবেন এটাই হচ্ছে সরিয়ে চায় একটু মানুষের মনের ভিতরে আপনি কষ্টকর জিনিস ঢুকিয়ে দিবেন কষ্ট ক্লেশ নিয়ে সে বেঁচে থাকবে এবং তার মনে কষ্ট আসবে এটা সরিয়ে চায় না কারো সামনে তাকে অপবাদ দিলে তার সামনে কারো সামনে তাকে খারাপ ভাবে বললে চিত্রায়িত করলে তার কোনো এমন এমন জিনিস তুলে ধরলে যার ঘুম হারাম হয়ে যাবে লোকটির এরকম কাজ করা শরীর করে না এই শ্রম পালনকারী অবশ্যই এক সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে চতুর্থ যে কাজটি থেকে সম পালনকারী অবশ্যই দূরে থাকতে হবে এবং যে আদবরা অবশ্যই তাকে রক্ষা করতে হবে যে আদবটি রক্ষা করা ফরজ সেটি হচ্ছে নামিমা বা সুগোলখরিদ খুরি থেকে বেঁচে থাকা নমিমা मानुष्ठ नष्ट करोनी क्यों तरह मध्य सम्पर्क नष्ट करें सरिया कठिन भाव निषि रसूल सलामजान नाता कखो सकलखुर कानाते प्रवेश करा আবার অন্য হাদিসে বলেছে লাই খুলনাতে নামমাম অর্থ সুগল খোর কখনো জান্নাতে প্রবেশ করবে না জাননাতে প্রবেশ না করা একটি কারণ হচ্ছে সুগোল খুরি করা করে জান্নাতে দরজা দিয়ে প্রবেশ করার সুগল খুরি করেছেন একজনের কথা আরেকজনে লাগাচ্ছেন মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন ধারণা করে কথা বলছেন অনেক সময় এমন ধারণা করে কথা বলেন পরস্পর আপনার পরবর্তীতে আপনি নিজেই লজ্জিত হন যে আমি ধারণা করে মিথ্যা কথাটা তার সম্পর্কে ধারণা করেছিলাম কেন করেছিলাম এই জন্য মানুষ সম্পর্কে আপনার সুধারণা থাকা উচিত সময় আপনি ঠকবেন না আপনি তার সময় সুধারণা করে চলে যান এটা আল্লাহ ধারণা করার কারণে তা সে আপনি গুণাগার হবেন এক দ্বিতীয়ত সে পাকড়াও করে হাসার মাঠে আপনি কিন্তু তা থেকে বাঁচতে পারবেন না আপনার ন্যাক আমল সময় তাকে দিয়ে তার যেতে হবে সুতরাং আপনাকে অবশ্যই এই সুকুল ঘুরি থেকে দূরে থাকতে হবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন যে ইন্ন হুমান এই দুইটি কবর আজাব হচ্ছে আজাব হচ্ছে বরং এমন জিনিস দিয়ে যেটা অবশ্যই বড় জিনিসটা কিন্তু তা থেকে বাঁচা যেত এমন জিনিস তারা করতো এগুলি তারা এগুলির কারণ তাদের কবর আজা হচ্ছে সেটা হচ্ছে আম্মা আহাদু হুমা ফা মিনাল আলাই মিনাল বাউল তাদের একজন পেশাব থেকে নিজেকে হেফাজত করতো না পেশাব থেকে অপতানি বিনিমা আরেকজন সে সগোল খড়ি করে বেড়াতো এই জন্য এই জন্য কথা ওই জন্য লাগাতো ওই জন্য কথা ওই জন্য কাছে নিয়ে এর মাধ্যমে সম্পর্ক নষ্ট করতো তবে বোঝা নামিমা এবং সগোল খোর ব্যক্তি সমাজের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে এরা সমাজের মধ্যে শত্রুতার আগুন লাগিয়ে দেয় রসুল্লাহামকে আল্লাহ তাহলে এই সমস্ত লোকদের সাথে সাথে কথা বলা তাদের সাথে আচরণ করা তাদের সাথে আর আপনি আনুগত্য করবেন না এমন প্রত্যেক ব্যক্তির যে অধিক কসমকারী লাঞ্ছিত পিছনের নিন্দাকারী এবং যে সুগুন করে বেড়ায় তার অনুশীলন করতে সলামকে যে কাজ থেকে নিষেধ করেছে আল্লাহ তালা সেই কাছ থেকে আপনিও দূরে থাকবেন নিজেও সকল খুরি করবেন না আর সকল খুরিকে দিবেন না কেউ যদি আপনার কারো বিরুদ্ধে কারো কথা আপনার কাছে লাগাতে চায় আপনি বলবেন যে না আমি বুঝতে পারছি তুমি হয়তো সমস্যা তৈরি করি তুমি সুগলকর তুমি আমার থেকেও দূরে সরে যাও আস্তে আস্তে লোকটাউনের পরিবর্তন আসবে আর যদি তার কথা সায় দেন তার কথা শুনতে চান তাহলে বুঝতে পারবেন যে এই সায় এবং শোনার মাধ্যমে সে উৎসাহ পেয়ে যাবে এবং তা আরও বেশি সুগলকোর হয়ে যাবে আর আপনারই আমল নষ্ট হবে তারও আমল নষ্ট হয়ে যাবে সুতরাং আপনার আমার উচিত এই ব্যাপারে সাবধান থাকা একজন রোজাদার সায়ম সব দিক থেকে শ্রম পালন করবে কানের দিক থেকেও সে সব কানে খারাপ কথা শুনবে না এটাই হচ্ছে বড় ধরনের কাজ যে সে কানটাকে রোজাদার হিসাবে রাখছে কানের মধ্যে কিছু খারাপ কিছু দিচ্ছে না। এটা হচ্ছে ফরজ আদব এটা অবশ্যই খেয়াল করবে পঞ্চম যে কাজটি করতে হবে পঞ্চম যে ফরজ আদব একজন সয়েম বা রোজাদারকে পালন করতে হয় তা হচ্ছে সকল প্রকার প্রতারণা ও ধোকা প্রদান থেকে বেশি থাকতে হবে আজকে এই শ্রম পালন কাজে দেখা যায় ক্রয় বিক্রয় ভাড়া শিল্প বন্ধক ইত্যাদি বিভিন্ন কাজে যাবতীয় কাজে তারা মানুষকে প্রতারণা করে যাচ্ছে বিশ্বাস করেন অনেক কাজ আপনি রমজান অবস্থায় অনেক বেশি বিক্রি হয়ে দেখে অনেক সময় প্রতারণা করে মানুষ বিক্রি করছে এটা অবশ্যই ফরজ আদাবসে রক্ষা করেনি এই সমস্ত জিনিস থেকে প্রতারণা থেকে যে কোনো জিনিস আপনি করবেন প্রতারণা থেকে দূরে থাকতে হবে আপনাকে কারণ প্রতারণামুখ পরামর্শের ক্ষেত্রেও আপনি প্রতারণা পরিহার করবেন কাউকে যদি পরামর্শ দেন এবং সে পরামর্শ যদি প্রতারণামূলক হয় তাহলে সেটাও একটি কবিরা গুণা সে আমার উন্মত আমার দলভুক্ত হতে পারবে না এর একটু কঠিন জিনিস রসুলের দলভুক্ত না হলে আপনি কার দলভুক্ত হবেন আবু দলভুক্ত হয়ে যাবেন শয়তানের দলভুক্ত হয়ে যাবেন কারণের দলভুক্ত হয়ে যাবেন সুতরাং আপনার উচিত এ ফেরাউন এবং কাউকে গ্যাস না করা কাউকে ধোকাবাজি না করা প্রতারণা না করা কারোর বিরুদ্ধে প্রতারণামূলক কাজ না চালানো কারামর্শ দেয়া এটাও প্রতারণা অনেক সময় মানুষ খারাপ পরামর্শ দিয়ে আপনাকে আপনার মত আপনাকে আপনাকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেয় এ থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণে আপনি কিন্তু সোমের সোমটাকে হালকা করে নিলেন এবং সত্যিকার সহায় আপনি হতে পারলেন না ফরজ আদ আপনি রক্ষা করতে পারলেন না রসুল্লাহাম বলেছেন অন্য হাদিসে মান গাছা মিননি যে ব্যক্তি ধোকা দিবে আমাকে না শুধু ধোকা দেয় সেই রসুল দলভুক্ত হতে পারবে না ইমানদার হবে সাই লাইন হাইয় লাই নুন সাহাল সহজ সরল ইমানদার হবে এবং যারকে যার কাছে পৌঁছা যায় কঠিন হবে না মিথ্যাচারী হবে না সে অহংকারী হবে না তোমরা যখন বলতেন লাসনা বেল খাবো আল খাবো না আমরা কাউকে ধোকা দেয় না ধোকাদার আমার ধোকা দিতেই পারে ইমানদার ধোকা কখনো খেতে পারে হ্যাঁ ইমানদারকে মানুষ ধোকা দিতে পারে কিন্তু ইমানদার কাউকে ধোকা দিবে না একদিন ইমানদার সব সময় সে নিজে নিজে চরিত্র পবিত্র রাখবে মুখকে পবিত্র রাখবে অন্তরকে পবিত্র রাখবে এবং চিন্তা করবে ভালো কাজ করবে ভালো তার আচার আচরণ হবে উন্নত এটা হচ্ছে ইমানদারের ইমানদারের দায়িত্ব ইমানদার কখনো গ্যাস করতে পারে না नाकोल नाकोल दूरे फरज वो फरज कह फरज आदब अपना रक्षा करतेम पालन हिसाब से ष्ठ जो क्षेत्र करते हम फरज सवाली ফরজ আদব রক্ষা করতে হবে ষষ্ঠ ষষ্ঠ যে কাজটি সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সব ধরনের বাদ্যযন্ত্র গান ইত্যাদি থেকে বেঁচে থাকতে হবে এই কাজটি আমাদের মধ্যে প্রচুর হয়ে থাকে প্রচুর হয়ে থাকে বিনা একতারা বেহালা হারমোনিয়াম গিটার ইত্যাদি যা বাজান আপনি পিয়ানো ডাল রোল তবলা যত কিছু বাজান এগুলি শরীয়তে নিষিদ্ধ এগুলি যদি বাজান তাহলে আপনি সোম পালনকারী হলেন না আপনি অন্যায়কারী অন্যায় থেকে দূরে থাকলেন না এগুলি হারাম এগুলি হারাম আর এগুলির সাথে যদি কোন গান থাকে আওয়াজ থাকে আরো বেশি হারাম হয়ে যাবে মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞাত আল্লাহ পথ থেকে বিচ্ছুত করার জন্য গান বাদ্যের উপকরণ ক্রয় বিক্রয় করে এবং আল্লাহ প্রদর্শিত পথ ঠাট্টা করে তাদের জন্য রয়ে সহমার কঠোর শাস্তি লোকমান আয়াত নম্বর আব্দুল্লাহিন এই আয়াত জিজ্ঞাসা করেন তিনি বলেছেন আল্লাহ শপথ করে বলছি যিনি আল্লাহ ছাড়া নেই ই আয়তের দ্বারা আল্লাহ গান বাদ্য হারাম এবং সৌম পালনকারী অবশ্যই গান বাদ্য থেকে দূরে থাকবে গান বাদ্য সে কোন ক্রমেই শুনবে না অথচ আজ অনেকেই সম পালন করে কিন্তু গান বাদ্য গান বাদ্য চালিয়ে যাচ্ছে এবং রোজাদারের গান মনে হয় যেন তারা জায়জ করে নিচ্ছে না বিল্লাহ রোদাদার গান শুনবে না গান প্রশ্রয় দিবে না গান বাদ্যযন্ত্র চলবে এমন কোনো কাজ এসে চলে কোনো জায়গায় এসে উপস্থিত হবে না এটা হচ্ছে শরীরতের নির্দেশ আবদুল্লাহিন উমারদু আবদুল্লাহিন আব্বাস প্রত্যেকে থেকে এই আয়তের এই তফসিরি বর্ণিত হয়েছে যে এই দ্বারা বুঝিয়েছে আল্লাহ তালা গানকে বুঝিয়েছেন লাহওয়াল আল হাদিস অর্থেই হচ্ছে গান যে মানুষের মধ্যে কেউ আছে গান দিয়ে মানুষকে ভদ্রষ্ট করে আর কেউ আছে কোরআন দিয়ে মানুষকে হেদায়তে দিকে নিয়ে যায় আমরা কোরআন দিয়ে মানুষকে হেদায়ত দিকে নিয়ে যাবো কোরআন দিয়ে রমজান রমজান সম আদাবের মধ্যে ওয়াজিব আদাবের মধ্যে এটাই হলো যে আমরা গান বাদ্য থেকে দূরে থাকব কারণ হচ্ছে ফরজ আদাব হচ্ছে গান বাদ্য থেকে দূরে থাকা হাসান রসুর রহমতুল্লাহ আল্লাহ বলেন এই আয়াতি গান ও বাদ্যের ভয়ে নাজিল হয়েছে সুতরাং গান বাজ্য থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে রসুল্লাহ সাল্লাহাম বাদ্যযন্ত্র সম্পর্কে সতর্ক করেছেন তিনি এসবকে জেনাবে বিচারের সাথে তুলনা করেছেন তিনি বলেছেন লাইক উন মিন উম্মতি আকোয়াম আল হেরা হারিয়া মনে করছে কি বর্তমান আইনেও বলা হচ্ছে যে জেনাবিচার জোর করে করলে জেনাব বিচার হয় পরস্পরের সম্মতি করলে নাকি জেনাব বিচার হয় না নজিবুল্লাহ এর চেয়ে বড় গুনার কথা আর হতে পারে না আবার জানেই না যে এটা হারাম আবার মদ খেয়ে যাচ্ছে মাদক আসক্ত হচ্ছে মদ মাদক নিচ্ছে সবই তো শরীরতে নিষিদ্ধ অনেকে ফেন্সিডিল খাচ্ছে অনেকে এটা খাচ্ছে ওটা খাচ্ছে এগুলো সবই মদ মদ এই জাতীয় জিনিস যারা খাচ্ছে তাদের প্রত্যেকেই যারা গুনার কাজগুলি করছে তারা প্রত্যেকে হালাল মনে করিয়ে খাচ্ছে রসুলের সেই ভবিষ্যৎবাণী এখন অনেকটা আমাদের সামনে পরিস্ফুট হয়ে গেছে যে এটা বাস্তবে পরিণত হয়েছে যে তারা এটাকে হালাল মনে করতেছে সব শেষে রসুল যেটা বলেছেন এমনকি বাদ্যযন্ত্রকে তো হালাল মনে করবে ঠিক বাদ্যযন্ত্রকে এখন তারা মনে না বাদ্য যন্ত্র এবং তারা গান শুনছে এটাকে তারা কোন গুনার কাজ মনে করছে অনেকে তার সন্তানকে গান বাজ গান শিখার জন্য দিয়ে নিয়ে যাচ্ছে গান শিখে তাদেরকে মনে করছে সংস্কৃতি মনে হচ্ছে তারা যে কাফেরদের কাফেরদের কাছে চলে যাচ্ছে কাফেরদের নীতির তারা বড় হচ্ছে এই জিনিসটি আমরা ভুলে যাচ্ছি যে কখনো এটা আসলে শরীয়ত অনুমোদন করে না যে একটি মানুষ গান বাদ্য করবে বা গান বাদ্য শুনবে বা গান শিখবে বা গানের উপর তৈরি হবে এই জিনিসগুলি আসলে একজন সহায় কখনো করতে পারে না রসোলা সাল্লা সাল্লাম এসব জিনিস থেকে আমাদেরকে নিষেধ করেছেন এগুলি মূলত ইসলামের শত্রুদের ষড়যন্ত্র তারা এগুলি দিয়ে আমাদেরকে আবদ্ধ করে রাখতে চায় কোরআন থেকে দূরে সরিয়ে দিতে চায় ইসলামের শরীয়ত থেকে দূরে সরিয়ে দিতে চায় কোরআন রসাহাম হাদিস থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায় সুতরাং আমাদের অবশ্যই একে সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে এগুলি হচ্ছে জাহাল এগুলি হচ্ছে মূর্খতা রসুল্লাহ সাল্লাহ আসলামের সে হাদিসটি আমরা স্মরণ করি তিনি বলেছেন মাল্লা মিয়াদার কাউলা জুর আমালা । আল্লাহামিহি তার পানাহাত আল্লাহর কোন প্রয়োজন নেই জাভের রাদু বলেছেন তিনি বলতেন ফাল আল ইউকা তুমি যখন সৌম পালন করবে ফাল ইসম সৌকা তোমার কান যেন সৌম পালন করে ও বাড়ুকা তোমার চোখ যেন সব পালন করে তিনি বলেছেন যে স্বয়ম যেন প্রতিবেশী কষ্ট দেয়া থেকে দূরে থাকবে আজ দেখবেন অনেকে প্রতিবেশী কষ্ট কিভাবে দেয় সে নিজেও যেন আরেকজনের খেয়াল রাখেই না আরেকজনের উপর দিয়ে সে অন্যায় করে আরেকজনের জায়গায় ময়লা রেখে আসে আরেকজনের বাসার সামনে কিছু একটা অন্যায় করে বসবে অথবা ফানি ডেলে দিবে ক্ষতি করবে কোন না কোনো ভাবে যে কাজ প্রতিবেশান্তি তার উপর তার উপর থাকে আত্মসম্মান বোধ যেন তার থাকে ও সাকিনা প্রশান্ত ভাব যেন তার থাকে ওলা সৌমিকা সেবা তোমার সৌমের দিন এবং ভঙ্গার দিন একরকম না হয় রোজা ভঙ্গ করলে তুমি যে করতে রোজা রাখলে তুমি একরকম হবে এরকম যেন না হয় অর্থাৎ তোমাদের মধ্যে দুইটা রোজা রাখা এবং রোজা না রাখার সমান সমান যেন না হয়ে যায় রোজা রাখলে তোমাকে তোমার চোখ তোমার মুখ তোমার তোমার কান সবই যেন রোজা রাখে অর্থাৎ অন্যায় কথা শোনা যাবে না অন্যায় আচরণ করা যাবে না অন্যায় কথা বলা যাবে না এবং অন্যায়ের দিকে তাকানো যাবে না আর অনেকেই আমরা টিভি স্ক্রিন দিয়ে তাকিয়ে থাকি হারাম দৃশ্য দেখার জন্য হারাম হারাম দৃশ্য দেখি হারাম খেলা দেখি হারাম খেলা দেখে হারাম অনেক খেলাই হারাম সেই হারাম খেলাগুলি দেখতে দেখতে আমরা অনেক সময় রাত কাটিয়ে দিই এবং মসজিদে যদি কোনো ইমাম সাহেব একটু দেরি করে তারাই পড়তে তার উপর দিয়ে ক্ষত হয়ে যায় অথচ বাসায় গিয়ে সে বাক্সের সামনে ঘণ্টা প্র ঘণ্টা বসে থাকি এসবই কিন্তু আপনার সম বিরোধী কাজ সুতরাং সম যিনি পালন করবে তাকে অবশ্যই এই কাজ থেকে দূরে থাকতে হবে এই কাজ থেকে দূরে থাকার মাধ্যমে আমরা ফরজ আদবটা আমরা রক্ষা করতে পারবো আমাদেরকে এই জন্য প্রত্যেকটি সময় খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা যেন মিথ্যা কিছু আমার মুক্তি থেকে যেন মিথ্যা কিছু বের না হয়ে পড়ে আমার মু আমার আচার আচরণে যেন বা মুখ আমার মুখ থেকে মিথ্যা সাক্ষ্য না আসে আমার আচার আচরণ যেন আমার প্রতিবেশী কষ্ট না পায় আমার আচার আচরণে যেন কোনো সগোল খুরি প্রকাশ না পায় আমার আচার আচরণে যেন যে কোনো কোনো রকমের গিবত প্রকাশ না না পায় কারো কোনো গীবত না করি আমি যেন হারাম না দেখি হারাম দৃশ্যের দিকে তাকিয়ে থাকলে সেটা গুনার কাজ হবে আমি যেন কোনো হারাম ছবি না দেখি টিভি থেকে যত সম্ভব দূরে থাকি আমি যেন আমার সময়টা আল্লাহর এবাদতে ব্যয় করি এটা অবশ্যই জরুরি এই ফরজ কাজ ফরজ ও আদবগুলি আমরা যেন ঠিকমতো আদায় করি এবং সময় আমরা খেয়াল রাখি যে এই ফরজগুলি আল্লাহ তালা আমাদের উপর করে দিয়েছেন আর সব সময় একটা মানুষ যদি ভালো কাজে ব্যস্ত থাকে অন্যায় কাজ থেকে সে দূরে সরে থাকতে পারে ভালো কাজ হচ্ছে উত্তম কাজ হচ্ছে সলাত আদায়ী করা এবং জমাতের সাথে সলাত আদায়ী করলে মানুষের সাথে হাসি মুখে মানুষকে কথা বলে নিলে যদি জমাতের সাথে একত্রিত হন মানুষের সাথে কথা বলেন আপনি অন্যায় থেকে দূরে থাকতে পারবেন আর যদি একাকই হন তখনই শয়তান আপনার মধ্যে বাসা বাঁধতে পারবে এই জন্য জমাতের সাথে আপনি একত্রিত হন জমাতের সাথে সলাত আদায়ী করেন এবং সেই সলাটটা যেন হয় মসজিদে এবং সেখানে যতটুকু পারেন কোরআন তিলাবাত করবেন কোরআন তিলাবাত করবেন মসজিদে বসেই এমন হতে পারে सोलभ सा आयतर हेदायत पे तनेक समय पदे चले एक आयतर कारण तब हिदायत नसीब होने अपराधी एक आयात देखे आयात शुने নামাজের একটা আয়াত শুনে নামাজের একটা আয়াত তেলাবাত শুনে অনেক হেদায়াত নসিব হয়েছে সুতরাং আপনি এই ফরজ কাজগুলি আদবগুলি রয়েছে সৌমের সেই ফরজ আদবগুলিকে সঠিকভাবে রক্ষা করবেন আমরা সবাই সেগুলির প্রতি দৃষ্টি রাখবো কখনো যেন আমরা অন্যায় আচরণ না করি সেদিকে খেয়াল রাখবো আল্লাহ আমাদেরকে তহিক দান করবেন আমরা যেন সৌমের ফরজ আদবগুলি রক্ষা করতে পারি আলাইকুম আলহামদুলিল্লাহ রুবাহ আসসালামাইকুম রহমতুল্লাহ